উবায়দুল্লাহ ইবনু আবদুল্লাহ ইবনু উত্বাহ রহমাতুল্লা হতে বর্ণিত তিনি বলেন আমি আয়সা রাজিয়াল্লাহ তাল আহা এর খিদমতে উপস্থিত হয়ে বললাম আল্লাহ রসুল সাল্লাহ অন্তিম কালের অসুস্থতা সম্পর্কে কি আপনি আমাকে কিছু শোনাবেন তিনি বললেন অবশ্যই নবী সাল্লাহ আলাইসাল্লাম মারাত্মকভাবে রোগাক্রান্ত হয়ে পড়লেন আল্লা রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন লোকেরা কি সালাত আদায় করে ফেলেছে আমরা বললাম না হে আল্লাহ রসুল তারা আপনার জন্য অপেক্ষা করছে তিনি বললেন আমার জন্য গোসলের পানি দাও আয়শায় রাজেল্লাহ তু আলান্না বলেন আমরা তাই করলাম তিনি গোসল করলেন অতপর একটু উঠতে চাইলেন কিন্তু বেহুশ হয়ে পড়লেন কিছুক্ষণ পর একটু হুশ ফিরে পেলে আবার তিনি জিজ্ঞেস করলেন লোকেরা কি সালাত আদায় করে ফেলেছে আমরা বললাম না হ্যাঁ আল্লাহ রসুল তারা আপনার জন্য অপেক্ষায় আছেন তিনি বললেন আমার জন্য গোসলের পানি রাখো আয়শায় রাজ আলান্না বলেন আমরা তাই করলাম তিনি গোসল করলেন আবার উঠতে চাইলেন কিন্তু বেহুশ হয়ে পড়লেন কিছুক্ষণ পর আবার হুঁশ ফিরে পেয়ে জিজ্ঞেস করলেন লোকেরা কি সালাত আদায় করে ফেলেছে আমরা বললাম না হে আল্লাহ রসুল তারা আপনার জন্য অপেক্ষা করছেন তিনি বললেন আমার জন্য গোসলের পাত্রে পানি রাখো অতপর তিনি উঠে বসলেন এবং গোসল করলেন এবং উঠতে গিয়ে বেহুশ হয়ে পড়লেন কিছুক্ষণ পর আবার হুঁশ ফিরে পেলেন এবং জিজ্ঞেস করলেন লোকেরা কি সালাত আদায় করে ফেলেছে আমরা বললাম না হে আল্লাহ রসুল তারা আপনার জন্য অপেক্ষারত ওদিকে সাহাবিগন ঈশার সালাতের জন্য নাবি সাল্লাহ আলসালামের অপেক্ষায় মসজিদে বসেছিলেন নাবী সাল্লাহ আলাই্লাম আবু বকর রাজিয়াল্লাহ তাল্হ্ন এর নিকট এ মর্মে একজন লোক পাঠালেন যে তিনি যেন লোকদের নিয়ে সালাত আদায় করে নেয় সংবাদবাহক আবু বকর রদেলাহ তাল্লাহু এর নিকট উপস্থিত হয়ে বললেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম আপনাকে লোকদের নিয়ে সালাত আদায়ের নির্দেশ দিয়েছেন আবু বকর রদিয়াল্লাহ তাল্লাহ্ন অত্যন্ত কোমল মনের লোক ছিলেন তাই তিনি উমর রদিয়াল্লাহ তাল্লাহুকে বললেন হে উমার আপনি সাহাবিগণকে নিয়ে সালাত আদায় করে নিন উমার রাজিয়াল্লাহ তালনু বললেন আপনি এর অধিক যোগ্য তাই আবুবক রাজিয়াল্লাহ তালনু সে কয়দিন সালাত আদায় করলেন অতপর নবী সাল্লাহ আলি একটু নিজে হালকা বোধ করলেন এবং দুজন লোকের কাঁধে ভর করে জুহরের সালাতের জন্য বের হলেন সে দুজনের একজন ছিলেন আব্বাস রাজিয়াল্লাহ তালনু আবুবক রাজিয়াল্লাহ তালনু তখন সাহাবিগণকে নিয়ে সালাত আদায় করছিলেন তিনি যখন নাবি সাল্লাহ আলাইস্লামকে দেখতে পেলেন পেছনে সরে আসতে চাইলেন নাবী সাল্লাহ আলহি স্লাম তাঁকে পেছনে না আসার জন্য ইঙ্গিত করলেন এবং বললেন তোমরা আমাকে তার পাশে বসিয়ে দাও তারা তাঁকে আবুবকর রাজিয়াল্লাহ তাল্লাহ এর পাশে বসিয়ে দিলেন বর্ণনাকারী বলেন অতপর আবুবকর রজিয়াল্লাহ তাল্লাহু নবী সাল্লাহ সাল্লামের সালাতের ইফতিদা করে সালাত আদায় করতে লাগলেন আর সাহাবিগণ আবু বকর রাজিয়াল্লাহ তাল্লাহ এর সালাতের ইফতিদা করতে লাগলেন নবী সাল্লাহ সাল্লাম তখন উপবিষ্ট ছিলেন উবাইদুল্লাহ বলেন আমি আবদুল্লাহ ইবনু আব্বাস রাজ্লাহ তাল্লাহ এর নিকট উপস্থিত হয়ে বললাম নাবি সাল্লাহ সাল্লামের অন্তিমকালের অসুস্থতা সম্পর্কে আয়সাহ রদেলাহ ত আলহ্না আমাকে যে হাদিস বর্ণনা করেছেন তা কি আপনার নিকট বর্ণনা করব না তিনি বললেন করুন। তাই আমি তাকে সে হাদিস শোনালাম তিনি এ বর্ণনার কোনো অংশেই আপত্তি করলেন না তবে তাকে তিনি জিজ্ঞেস করলেন যে আব্বাস রাজে আল্লাহ তাল্ন এর সাথে যে অপর এক সাহাবি ছিলেন আয়সা রাজে আল্লাহ তালান্না কি আপনার নিকট তার নাম বলেছেন আমি বললাম না তিনি বললেন তিনি আলী রাজেল্লাহ তালানহু